di libanglai yahaniyan <laughs> লা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরহমতুল্লাহিদুলিল্লাহ ওসলাত্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমাদের সামষ্টিক আলোচনা এই পর্বে আমরা আলোচনা করব বেপর্দা ও তার সর্বনশা প্রভাব এর অংশ হিসাবে আমরা আলোচনায় নিয়ে আসব পর্দা সংশ্লিষ্ট আরও কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে একটি হচ্ছে কারো গৃহে প্রবেশের সময় অনুমতি প্রসঙ্গ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য যথারীতি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যে সমস্ত সম্মানিত আলোচকবৃন্দ শুরুতেই তাদের সাথে আসুন আমরা পরিচিত হয়ে আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর আর্য তার উপস্থাপন রয়েছি আপনাদের ভাই হারুন হোসেন সম্মানিত সুদী প্রদর্শক বৃন্দ আমরা যেমনটি বলেছিলাম যে পর্দা শুলো আনা বাস্তবায়ন করতে গেলে তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক ও সাবধান থাকতে হবে ইসলাম কিন্তু নীতিমালা দিয়েছে এবং সাথে সাথে সেগুলি বাস্তবায়নের রূপরেখাও বলে দিয়েছে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা কিন্তু প্রিয়নবী মোহাম্মদর সোল্লা সালসাল্লাম আমাদের সামনে নমুনা হিসাবে তিনি পেশ করেছেন এবং সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন কাজেই আমরা এই বিষয়ে সাবধান ও সতর্ক হলে আমাদের পর্দাটাকে সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারব এবং সমাজ স্থিতিশীল এবং নারীরা সুরক্ষা পাবে প্রত্যেকের অধিকার সুনিশ্চিত হবে শুধু দর্শক বৃন্দ আমরা আগে আলোচনা করেছিলাম যে অবাধ মেলামেশা অর্থাৎ শরীয়তের সীমা লঙ্ঘন করে অবাধ মেলামেশা এই ধরনের আড্ডা যেগুলি হয়ে থাকে সুচরাচর আমাদের এখন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সেটা জাতীয় অনুষ্ঠান হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক অতবা বিবাহ অনুষ্ঠান হোক বা বিবাহ উত্তর অলিমা অনুষ্ঠান হোক সবগুলিতে যেভাবে দেখা যাচ্ছে নারী পুরুষ সাজগুজ করে যাবে আনাগুনা যাতায়াত শুরু হচ্ছে এতে কিন্তু পুরো পর্দা ব্যবস্থাটাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং সভ্যতা আপনার ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে অতইব সুদীয় দর্শকবিন্দু আমরা এবার আলোচনায় আসব যে সাধারণত ইসলাম পর্দার এই বিধানটাকে সমুন্নত রাখার জন্য আরও প্রাসঙ্গিক যে বিধান দিয়েছে যেমন জি আপনি খুব সুন্দর করে বলেছেন যে এখন বর্তমানে অনেক দিনদার দ্বার মানুষও বিবাহ উপলক্ষে বা পিকনিক উপলক্ষে মানে ধার্মিক মানুষ নামাজ পড়েন কিন্তু অথবা ছেলে মেয়ে একত্রে কোথাও পাঠিয়ে দিচ্ছেন এবং তাদের ভিতরেও যে একদিনের জন্য আমরা এখন উন্মুক্ত স্বাধীন যা ইচ্ছা করতে পারি কিন্তু একদিনে যে আজীবনের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য তাদের পতন ঘটে যাচ্ছে এটা আমরা লক্ষ্য করছি না কারোর বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া এটা আল্লাহ তোমরা তোমাদের নিজের বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে ঢুকবেই না অনুমতি এবং সালাম না দেওয়া পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম পদ্ধতি শিখিয়েছেন সেটা হলো বাড়িতে ঢোকার আগে দরজাই না এই বাড়ির নিরাপত্তা রক্ষার জন্য শুধু বাড়ির চোট ডাকার থেকে নয় মানুষের এখানে একটা জিনিস আমি আপনার সাথে যুক্ত করতে যাচ্ছি যে বাড়ির ভিতরে মহিলারা কাপড় খুলে রাখবেন এর অর্থ হচ্ছে যে তারা অসাধানতা বসত তাদের গায়ের কাপড় ছুটে যেতে পারে তো তার নিরাপদ আশ্রয় এর ভিতরে তিনি স্বভাবতই লৌকিকতার কোন প্রয়োজন বোধ করেন কাজে একজন বাড়িতে ঢুকে জানলা দিয়ে দরজা দিয়ে অথবা অনুমতি ছাড়া ঢুকবে এটা তার প্রাইভেসি কে সম্পূর্ণ ধ্বংস করে দেয় আর এ ব্যাপারে ইসলাম এত কঠোর যে বিষয়টা কোরআনে কোরআনে দিয়ে এরপর অনুমতি চাও আসসালাম এবং তিনবার অনুমতি নিতে হবে তিনবারের ভিতরে যদি অনুমতি না হয় ফিরে যেতে হবে অনুমতি নেওয়াটাকে আল্লাহ এবং রসুল সাল্লাহাম এত গুরুত্ব দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন অনুমতি নেওয়া ফরজ অনুমতি না নিয়ে ঢোকা যাবে না অনুমতি না দিলে ঢোকা যাবে না তিনবার অনুমতি চাইলে অনুমতি না আসলেও ঢোকা যাবে না আছে এবং এতই অসচেতনতা ইয়াই বাত বাড়ির যে প্রাচীর থাকতে হবে সেটাও করার জন্য যে ব্যবস্থাপনা করা সেটা হবে সার্বিক সামর্থ্য আবহাওয়ার তিনি যখন তার মায়ের জন্য দরজা খোলা হলো এত দরিদ্র তার বাড়িতে দরজা ছিল কিন্তু আজকে দরিদ্র কেন অনেক স্বাবলম্বী ব্যক্তির বাড়িতে দরজা থাকে না যার কারণে এই প্রসঙ্গটা আমরা গুরুত্ব না অথচ এটা গুরুত্ব না দিলে অনুমতি নেওয়ার প্রসঙ্গ সালামের প্রসঙ্গ এখানে দুটো বিষয় আছে সেটা হলো শুধু সামর্থ্যের ভাবনা আসলে মানসিকতার আমরা আমাদের সমাজে অনেক এলাকা আছে অমুসলমানরাও বাড়িতে এমন করে বানান অমুসলমানরাও তাদের পুকুর বা ঘাট ঘিরে রাখেনি মহিলাদের জন্য এখানে সুন্দর একটা জিনিস উঠে আসছে স্যার কথা থেকে দুঃখজনক হলো সত্য যে ওই যে যাদেরকে বলছিলাম যে আমরা নারীদের পক্ষের লোক বলে প্রচার করেন নারীবাদী যে অবস্থায় নিয়ে গেছেন সেটাকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাজের মহিলাদের সাহায্যের যথেষ্ট চেষ্টা করি বিষয় হল পারিবারিক সমস্যা নিয়ে আসছে নারীবাদী বলতে আমরা যাদের বুঝি আল্লাহ তাল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন তারা বলবে স্বামীর বিরুদ্ধে যাও কেস করো যে তোমরা কি করো এই ধরনের সংঘাত লেগে গেছে তোমাদের প্রতি ভুল বুঝাবুঝি হাকামা মিন হাকিহা দুই পক্ষ থেকে সালিশ কি করোদাহ তারা যদি সংশোধন করতে বাঙালি নারীর ঐতিহ্য বলতে একটা জিনিস বলা হয় কপালের লালটি পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন পলক্ষে এটা দিয়ে বাঙালি তো করা হয় এবং আমাদের দেশে বেশ আলোচিত কিছু আলোচনা উঠেছে এই প্রসঙ্গে যে বাঙালি নারীর ঐতিহ্য আমি একটা জিনিস যোগ করতে চাই বাঙালি নারীর ঐতিহ্য আমি যতটুকু জানি হাজার বছরের ঐতিহ্য বাঙালি নারী সে মুসলিম হোক আর হিন্দু হোক বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি এমন যে কোন নারীর একটা কমন ঐতিহ্য হল মাতার ঘমটা আমরা ছোটবেলা দেখেছি হিন্দু মেরা পর্যন্ত মাতা ঘুমটা দিতে অভ্যস্ত অবশ্যই দুঃখজনক হলো সত্য বাঙালি নারীর এই ঐতিহ্যটা তারা ভুলেও বলেন না বরং আমরা এটা শুনতে পাই তাদের কাছ থেকে যে ঘমটা দেওয়া এটা নারীর প্রতি অবজ্ঞা এবং এটা বাঙালি নারীর চেতনা না এটা আরব নারীদের চেতনা এটা একটা ভুল ব্যাখ্যা আর বাড়ির যেটা বলছেন অনুমতি নেওয়ার বিষয়টা এখান থেকে আরেকটা জিনিস স্পষ্ট আসে ইসলামাল যে কয়েকটা আঘাত আসে সেটার ভিতরে একটা হল ব্যক্তি স্বাধীনতা নাকি করে দেখুন ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে হবে কেন কারণ তার তারা খর্ব হবে এবং এটাকে আল্লাহ দিয়ে আলোচনা করেছেন এখান থেকে বোঝা গেল ব্যক্তি স্বাধীনতার প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে শুধু তাই নয় আল্লাহ তালা এখানে জেনার বিষয়টি এরকম ভয়াবহ যে আপনি যেটা বলছেন স্যার যে গোটা সমাজকে ধ্বংস করে দেয় আর এই জন্য আল্লাহ তালা শুধু জেনা করো না এরকম কথা না বলে আল্লাহ বলেছেন জেনা। জেনার যাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ফিরে আসব আপনাদের এই উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করা এটি প্রজ্ঞাপন কেতার কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় षणा देखुन अनुष्ठान एसो कुरान छाय बुधवार रे एगारोटे पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আরাহমতুল্লাহি ও শুধুও দর্শক বৃদ্ধ বিরতির পর পুনরায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল যে কারো বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হবে একদিকে যেমন এটি পর্দাকে নিশ্চিত করেছে অপরদিকে প্রত্যেকটি ব্যক্তির পারিবারিক যে স্বাধীনতা এই স্বাধীনতা সমুন্নত করেছে যাতে কেউ কারো পরিবারে হস্তক্ষেপ না করতে পারে এবং বিনা অনুমতিতে প্রবেশ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন আমরা কিন্তু দেখতে পাই যে ইসলামের অনেক বিধান আল্লাহর এটা আমরা বেমালুম ভুলে গেছি সেটি স্বয়ং আল্লাহর আলমিনাজিল করে নাজিলো করে প্রবেশ করতে পারবে না আসল আমরা এ ব্যাপারে আমাদের অতিথিদের আলোচনা শুরু এখানে একটা বিষয় যোগ করার দরকার সেটা হলো যে ছালাম দিলাম অনুমতি নিলাম কিন্তু দরজা যখন খুলল এসে তখন দেখছি ওই বাড়ির মালিক মেয়ে আমার সামনে এসে অনুমতি দিয়ে বাড়িতে ঢোকানে এটা কিন্তু একটা অনুমতি এটা একটা ফ্যাশান তৈরি হয়েছে গেট তো লাগানো বাড়িতে আমি যাচ্ছি এমতো অবস্থায় সালাম দিলাম সালাম উত্তর পেলাম কিন্তু সেখানে তো জাহির স্বভাব জানাবার জন্য এ তো কত গর্ভিত এবং অন্যায় কাজ একদিকে এটা একটা জাহিলিয়াত নিষিদ্ধ কর্ম এটা কিন্তু আরেকদিকে ব্যবহার করছে ঠিক আছে দরজায় কলিং বেল্টা না রেখে সালামের বেলটা রেখে দিছে কিন্তু যখনই দরজা খুলছে তখন তার মেয়েটাই এসে তার मेहमानকে ডেকে নিয়ে তার রুমে বসাচ্ছে বসানোর পরে তাকে আপ্যায়ন করছে মেয়েটাই অথচ সে মাহরাম নয় এটা একটা এখন ফ্যাশন হয়ে গেছে একটা ফ্যাশন অনুমতির বা oportuna জানার সংক্রান্ত নয় অফিস আদালতও অফিস আদালত সর্বত্র বর্ণনা দেওয়ার দায়িত্ব যিনি আছেন তিনি একজন মহিলা হন এবং আমার একটা মনে পড়ল আশা করি দর্শকরা মানে খুব কষ্ট পাবেন না আমাকে একজন এটা একটা গৌরবের বিষয় কিন্তু কাজটা কি করে অগণিত প্যাসেঞ্জার শুধু এস এবং তাদের সকল সেবা সকল এবং সর্বোচ্চ মানে বিনয় দিয়ে সেবা করে সব রকমের সেবা করতে প্রস্তুত কিন্তু আমার মেয়ে তার স্বামীর জন্য রান্না করে এটা কিন্তু নারী স্বাধীনতার পরিপন্থী আমি লক্ষ হাজার শত বেগানা পুরুষের সেবা করি তাদের সকল চাহিদা পূরণ করি সব সবসময় তারা খারাপ আচরণ করলেও হাসি মুখে কথা বলি যেটা আমরা বিমানে দেখতে পাই এটা আমার স্বাধীনতা এবং এটা আমার শালীনতা কিন্তু আমি আমার স্বামীর জন্য রান্না করি আমি আমার স্বামীর জন্য বিনয়ী হই বিনয়ী হই ভাইদেরকে বোনদেরকে বুঝতে যোগ করি আপনার সাথে নারীদেরকে স্বাধীনতা দিতে গিয়ে তাদেরকে স্বাধীন করতে গিয়ে আসলে আমরা ডবল ডিউটি আদায় করে নিচ্ছি তাদের দিয়ে কিভাবে সেটা আল্লাহ তাল্লাহ নারীদের সৃষ্টিগত যে ডিউটি গুলা সেটা হা এই দুটি আল্লাহ অত্যন্ত কষ্টদায়ক কাজ বলে কষ্টের উপরে কষ্ট তাহলে এরকম একটা কষ্টের ডিউটি আল্লাহ তালা তাকে সৃষ্টিগত দিয়ে রেখেছেন আচ্ছা সেই ডিউটি তিনি করতে বাধ্য মাতৃ জাতি উপরুক্ত তাকে আমরা বলছি যে চলো তোমাকে স্বাধীন করে দিচ্ছি তাকে দিয়ে ডবল ডিউটি করা তার সে তো করতে বাউন্ড পাশাপাশি আমার ডিউটি তাকে দিয়ে করায় তাহলে কি এটা আমরা নারীকে স্বাধীনতা দিচ্ছি নাকি নারীকে আরো আমাদের বিভিন্ন মুখরোচক কথা দিয়ে প্রতারিত নারীর সামনে দুটো অপশন হয় চাকরি বাকরি করবেন না আর বিবাহ করলে আপনি স্বামী চাকরি থেকে এসে বসে আছে স্ত্রী রান্নাটাও করবে রান্না করে রেখে যাবে বাড়বেও সে প্লেট গুলো এটাই বাস্তবতা অর্থাৎ তাকে ডবল ডিউটি করতে হচ্ছে এর বিকল্প কি এটার বিকল্প বিকল্প তাকে পরিবার বিমুখ হতে হবে এর সাথে করবো না আর এই বিয়ে শুধু করবো না সবাই করে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে স্বাধীনতার নামে মানব উন্মুক্ত করে দিচ্ছি। এখানে একটা বিষয় এখন মেয়েরা যেটা দাবি করছে অধিকাংশ বড় কষ্টকর মহিলাদের বাচ্চা প্রসাবটা এখন বাচ্চা প্রসবের প্রসঙ্গটা না এসে সিজার করে বাচ্চা বের করে নিচ্ছে তাতে কষ্টটা লাঘব হচ্ছে আর এদিকে আর একটা কাজ করছে যে দুগ্ধ দানের জন্য ছুটিটা আসতে বাড়ানো হচ্ছে কিন্তু আসলে কি সেই কাজ রত দুগ্ধ দানের প্রসঙ্গটা দায়িত্বটা নারী এখন মুক্ত হয়েছে তার থেকে তার সন্তান তার মায়ের যে স্নেহ এবং দুধের যে একটা প্রভাব সেই প্রভাবতে সন্তান বঞ্চিত হচ্ছে পরে কি হচ্ছে পিতা মাতার সাথে সন্তানের যে সম্পর্কটা ছিন্ন হচ্ছে বৃদ্ধা হয়ে গেলে আবার বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসছে অথচ কোরআন এবং সন্ন্যার নির্দেশ আলাদা ওই ব্যক্তি জান্ন অথচ তাকে করতে পারলো না যে ধুলাধূসে হোক বৃদ্ধ অবস্থার কথা বলা হচ্ছে এর মৌলিক কারণটা কি এই সন্তান ছোটতে তার পিতা সেবাটা পায়নি এরকম তারপরে দেয়নি সে পিতা মাতাকে এমনটা করবে কিভাবে সবগুলোই আমরা আল্লাহ দেওয়া বিধান থেকে বের হয়ে আমরা নিজেরা যুক্তি হলো আমরা প্রকৃতির সাথে সংঘাতে লিপ্ত হয়েছে প্রকৃতি যারা মানে আল্লাহ নাম বলতে কষ্ট পান তারা প্রকৃতি বললে খুশি হন প্রকৃতির সাথে সংঘাত করে মানুষ টিকতে পারে না সেটা মানে জলবায়ু হোক পরিবেশ হোক আর ব্যক্তি প্রকৃতি হোক ভাই যেটা বলছিলেন এটা আমি গত কয়েকদিন আগে ডাক্তার আসছিলেন শামু ডাক্তার স্ত্রীও ডাক্তার তো উনি আমার কাছে কয়েকটা বিষয়ে ফতো আচাচ্ছিলেন তার ভিতরে একটা উনি বলছিলেন এই যে আমরা সিজার করিয়ে এর দ্বারাই মানে এমন ধরনের যায় যে পুরো হরমোন সিস্টেমটাকে নষ্ট করে দেয় দুইটা সন্তান নেওয়ার পর ঝুঁকি চলে আসে নিষেধ করে এরপরে দেখা যাচ্ছে আমাদের আগের প্রজন্মের মহিলারা সত্তর আশি বছর পর্যন্ত অত্যন্ত সুস্থ আছেন কিন্তু বর্তমান প্রজন্মের পরের প্রজন্মের মেয়েরা মানে আমাদের পরের প্রজন্মের মহিলা কল্পনা করতে পারছেন না যে শান্তি তারা চাচ্ছিলেন স্বাধীনতার নামে আমরা পর্দা থেকে বোধহয় একটু সামান্য সরে গেছি বেপর্দার মাধ্যমে যে স্বাধীনতা তারা চেয়েছেন সে স্বাধীনতার সাময়িক কিছু দিলেও তাদের কিভাবে তারা তারা একটু বিশ্রাম করতে থাকবে জোহরের পরে ফজরের আগ দিয়ে রাতে এখানে যেহেতু অনুমতির কথা সেখানে কেমন করে বেগারা পুরুষের জন্য আমরা অবাধ দরজা খুলে দিচ্ছি এটা তো অত্যন্ত মারাত্মক এটা হলত একজন অভিভাবক তার দায়ুষের সংজ্ঞাটা বুঝেনি বুঝেনি সে কারণে যারা নিশা জাতীয় পান করে উৎপাদন যেটা পিতা মাতার যেমন অজ্ঞ যে আমি যে দায়ুষ এমন ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি মুসল্লি তা গুজার কিন্তু তার মেয়েটা একজন দায়ুষ ইন্ডিয়ার মানুষকে দায়ুষ বলছে অথচ ঘরে নিজেই যে দায়ুষ বসে আছে আপনাদের এই আলোচনা অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা এবং সময় উপযোগী আসলে পর্দাকে যদি আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই এবং পরিবারকে যদি সুরক্ষা করতে চাই যাবতীয় ফেতনা ও ফাসাদ থেকে আমরা মুক্ত থাকতে চাই তাহলে শুধুও দর্শকবৃন্দ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আরিউসাল্লাম অনুমতি নিয়েছেন অনুমতি নিতে বলেছেন অনুমতি কে নিতে হবে সেটাও শিখিয়েছেন আল্লাহর নির্দেশ সেটা বাস্তবায়ন কেউ সেটা শিখিয়েছেন যদি আমরা সেই নির্দেশনা পালন করে প্রত্যেকে তার নিজে নিজ নিজ প্রাইভেসি মেনটেন করে যদি আমরা চলি এবং নিজ নিজ জায়গায় যদি আমরা নিজেদের স্বাধীনতা অক্ষুন্ন রাখি অন্যের ঘরে হস্তক্ষেপ না করি ইন্টারফেয়ার না করি তাহলে কিন্তু আমরা একটা শান্তির সমাজে বসবাস করতে পারবো বেহায়াপনা ও বেলাল্লাপনার অশ্লিং সমাজে পরিণত হবে না তাই আসুন আমরা শরীয়তের নির্দেশনা মেনে আমরা পর্দাকে সুরক্ষিত করি এর আমাদের সামাজিক কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্ব শেষ করছি फिल्ट कर तुमाय करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড